মানবতা সমাধান আমরা সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা ইতিপূর্বে শুনেছি এখন জাকাতের পরিশিষ্ট বিষয়ের উপরে আমরা কিছু কথা আরও শুনব ইনশাল্লাহ জাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত জাকাত কিছু মানুষ অস্বীকার করেছিল মুসলিম জাহানের খলিফা আবু বকরেন সিদ্দিক রাজি আল্লাহ তালানহুর আমলে আবু বকরিন সিদ্দিক রাজি আল্লাহ তালানহু তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলেন যখন যুদ্ধ ঘোষণা করলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমার ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালানহু তিনি দিমত পোষণ করলেন এবং বললেন যারা সালাদ আদায় করে তাদের সাথে কি করে যুদ্ধ হতে পারে অমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালহু এবং আবু বাকরেন সিদ্দিক রাজি আল্লাহ তাল দুই জনের মাঝে বুঝের কিছু তারতম্য হয়ে গেল আবু বাকরেন সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু তিনি বললেন যে অবশ্যই আমি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এবং তাদের সাথে যুদ্ধ করে যাব। এমন কি যারা নবী সাল্লাহ আলসালামের জামানায় ওঠ বাঁধার যে রশি রশি পরিমাণ জাকাতকে অস্বীকার করবে তাদের বিরুদ্ধেও আমার যুদ্ধ থাকবে অমের আবিনুল খাত্তা আবরাজি আল্লাহ তালন বললেন তারা তো সালাত আদায় করে সালাত আদায়কারীর বিরুদ্ধে আমরা কি করে যুদ্ধ করতে পারি হাদিস থেকে বোঝা গেল যে মানুষের বুঝের তারতম্য হতে পারে মানুষের বুঝের তারতম্য হতে পারে এমন কি যিনি বড় মানুষ বা অধিকতর বেশি জ্ঞানী এবং অধিকতর বেশি সম্মানই তার কথার সাথে তুলনামূলকভাবে যিনি কম জ্ঞানী বা কম সম্মানী তার কথার কিছু ডিফারেন্স হতে পারে ইসলামী শরীয়ত কোন অবস্থাতেই চোখ বন্ধ করে কোনো কথা মেনে নিতে আমাদেরকে বাধ্য করেনি তাই তো উমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তাল আনহু মুসলিম জাহানের খালিফা আবু বাকরিন সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহুর বুঝের সাথে একমত হতে পারলেন না অমর রাজি আল্লাহ তাল আনহু পরবর্তীতে বুঝতে পারলেন যে খলিফাতুল মুসলিমিন আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহুর বুজ ঠিক আছে তিনি তার নিজস্ব অবস্থান থেকে ফিরে এলেন অবস্থান থেকে ফিরে এসে তিনি মুসলিম জাহানের খালিফা আবু বাকরেন সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহুর সাথে একমত পোষণ করলেন এ ধরনের নজির এ ধরনের নমুনা ইসলামের ইতিহাসে আমরা বহু জায়গায় দেখেছি অলামাই কেরাম সালাফে সালেহীন আয়েমআ মুজাহিদ্দিন তাদের ভিতরেও দেখা গেছে তারা অনেক সময় তাদের নিজের অভিমতকে ছেড়ে দিয়েছেন এবং নিজের অভিমত থেকে ফিরে এসেছেন অবশ্যই ফিরে আসতে হবে যারা হক তালাশ করবেন সত্য মেনে নেওয়ার চেষ্টা করবেন তাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে পরবর্তীতে যুদ্ধ হয়েছিল জাকাত বিরোধীদের সাথে আবু বখানে সিদ্দিক রাজি আল্লাহ তাল জাকাত দারিদ্র্য বিমোচনে একটি অনন্য ভূমিকা রাখে দারিদ্র বিমোচনের জন্য আজকে সুদি কারবার চলছে বিভিন্ন এনজিও দারিদ্র বিমোচনের নাম নিয়ে তারা কাজ করে যাচ্ছে কিন্তু দুঃখজনক হল সত্য যে তারা বরঞ্চ দরিদ্রতার সৃষ্টি করছে কোশ্চিনকালেও মানুষের তৈরি করা মতবাদ মানুষের তৈরি করা চিন্তাধারা এবং এই সুদি কারবার দিয়ে দারিদ্র বিমোচন হতে পারে না মহান আল্লাহ বলেন স মানুষের মাল সম্পদ বৃদ্ধি করার জন্য তোমরা যে সুদি কারবার করো সুদি কারবার কোশ্চিনকালেও তোমাদের মালকে বৃদ্ধি করতে পারে না ইতিপূর্বে আমরা বলে এসেছি এবং শুনেছি আমরা যে সুদ তো ইসলামী শরীয়তে অবৈধ এমনকি অমুসলিমগণ সুদকে অস্বীকার করেছে সুদ ধ্বংস ডেকে আনে আল্লাহর রবুল্লা আলমিন সুদকে ধ্বংস করেন আর সাদাকাতকে আল্লাহর রবুল্লা আলমিন বৃদ্ধি করে থাকেন ইয়াম হাকুল্লাহর রিব্যা সুদকে আল্লাপাক ধ্বংস করেন ওয়াইউর বি সাদাকাত এবং সাদাকাকে আল্লাপাক বৃদ্ধি করে থাকেন সুদের প্রথম পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা আল্লাহ পাক বলছেন ফাজানু আল্লাহ। যারা সুদ খাও তারা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখব বড়ো ভয়াবহ বিষয় আল্লাহ রাবুল আলমিন যেখানে শুকরের গোস্ত ইত্যাদি হারাম করেছেন সেখানে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন বাগে আদ পামান যে ব্যক্তি বাধ্য হল গাই বাগিউলা সীমালঙ্গন এবং নাফরমানি বেতিরিকে ফালা ইসমাই অর্থাৎ জানবাসানোর জন্য আত্মরক্ষার জন্য যখন হারাম খাদ্য ছাড়া তার সামনে আর কিছুই নাই সে জানবাসানোর জন্য সেটা খেতে পারে কিন্তু যেখানে পাক সুদ হারাম করেছেন সেখানে কথা বলা হয়নি যে জানবাসানোর জন্য সুদ খাওয়া বৈধ সুতরাং सूद आज परिहार करा उचित सूधर कारण मानुष देउलिया जार नमूना देशे विदेशे विभिन्न भावे लक्ष्य कर सूद मानुष के ध्वस करते ही कारण आल्लापाकुल्लाह रिबै आल्लापा सूद के ध्वस करें पायरबी सदाकत सादाखा के बृद्धि थे जख मानुष जकत दे तक गरीबर प्रति ते एहसान है गरीबरा तक त्रद्धाशील है तर प्रति तेज भलसा जन्मे यार सृष्टिर जन आल्ला रबुल आलमीन सियाम फरज कर मुस्लिम जतर ऊपर सियामर मध्यमें गरीबर जठोर जला कत कठिन ये धनीरा बुझते परे बुझते पड़ार कारण सेखान तक प्रदान कर एक अनुभूति सृष्टि है মানুষ দারিদ্র বিমোচনের জন্য বহু চেষ্টা করেছে কিন্তু ম্যানমেড এই চিন্তাধারা দিয়ে কোনো অবস্থাতেই দারিদ্র বিমোচন হয়নি সমাজতন্ত্র চেয়েছিল সব মানুষকে সমান করতে মানুষকে সমান করে দিলে সমাজ অচল হয়ে যায় কেউ ছোট থাকবে কেউ বড় থাকবে একজন আরেকজনের কাছ থেকে সহযোগিতা নিবে এটাই আল্লাহ রব্বুল আলমিনের মানুষের শ্রেণী শ্রেণীবিন্যাস করার মহান উদ্দেশ্য যেটা আমরা ইতিপূর্বে শুনে এসেছি আল্লাফাকুফের মধ্যে বলেছেন ওরা কি তোমার রবের রহমতকে বন্টন করে নিতে চায় ওরা কি ভাগ করে নিতে চায় ওয়াই বহুমিয়া অথচ আমি তাদেরকে তাদের জীবন জীবিকাকে দুনিয়া বিজেন্দেগিতে বন্টন করে দিয়েছে যেন একে অপরকে কাবু করে তারা নিজেদের ফায়দা হাসিল করতে পারে মনে করুন যে সমাজের সমস্ত মানুষ কটিপতি হয়ে গেল যখনই মানুষ কোটিপতি হয়ে যাবে তখন তাদের তো বিল্ডিং বানাতে হবে রাজমিস্ত্রি দরকার তো রাজমিস্ত্রি কোথায় পাবে তারা যখন সবাই কোটিপতি হয়ে যাবে তখন রাস্তার ঝাড়ুদার তারা কোথায় পাবে যখন সবাই কোটিপতি হয়ে যাবে তখন কুলি মজুর তারা কোথায় পাবে পক্ষান্তরে সবাই যদি কুলি কুলিমুজুর হয়ে যায় তাহলে দুনিয়া কেমন করে চলবে আল্লাপাক তাই বসেন আল্লা রহমত তোমার রবের রহমত তারা যা জমা করেছে তার চেয়ে অনেক ঊর্ধ্বে আপনারা একটু লক্ষ্য করে দেখুন এই যে আল্লাপাক হাত সৃষ্টি করেছে হাতের আঙ্গুলগুলি সব তো সমান করে দেননি কোন আঙ্গুলকে ছোট করে দিয়েছেন কোনো আঙ্গুলকে বড় করে দিয়েছেন ছোট বড়র মধ্যেই আল্লাহ রাবুল আলমিন সমাজকে সুন্দরভাবে সাজিয়েছেন সমাজকে সুন্দরভাবে গড়ে তুলেছেন এবং সমাজ চলবে মানুষ সামাজিক জীব সমাজ ছাড়া মানুষ চলতে পারে না তো কিছু মানুষ থাকবে গরিব মানুষ সেই গরিব মানুষ আপনার সম্পদে অংশগ্রহণ করবে আপনার মালে অংশগ্রহণ করবে আল্লাহর রবুল আলমিন সেই মাল আপনার হাতে দিয়েছেন আল্লাহরবুল আলামিন বান্দাকে দান করেছেন সম্পদ সম্পদ দান করে আল্লাহ পাক বলছেন অমাইকুল্লাহ কারদান হাসানা তোমাদের মধ্যে কী আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিতে পারে আল্লাহর রব্বুল আলমিন নিজে দান করেছেন নিজে আবার কর্জে হাসানা চাচ্ছেন অর্থাৎ আল্লাহর বান্দাকে দিলেই আল্লাহ আল্লাপাককে কর্জে হাসানা দেওয়া হয় নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লাহ আলি ওসাল্লাম বলেন হাসরের ময়দানে পাক তার বান্দাকে জিজ্ঞেস করেন বান্দা আমি অসুস্থ ছিলাম আমার সেবা শুধুরষা তোমরা করনি আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে তোরা খানা খাওয়াও নেই বান্দা তো হয়রান হয়ে যাবে হে রাজা দিরাজ শাহেন শাহ তুমি কুলকায়নাতের মালিক তুমি আবার অসুস্থ থাকলে কখন আর তুমি অনাহারে থাকলে কখন আল্লাহ রাবুল্লা আলমিন বলবেন যে তোমার বাড়ির পাশে ভোকা লোক क्धधाय कतरिया असहाय अवस्थाय रोगाक्रांत पढ़ने वस्त्रीन बीबस्त्र बी मानूष बहु निदारण कष्टभोग कर दुनिया चले तुम्हें जदि तवा हतो नबी मुहम्मदुर रसोल्लाह सल्लाहल्लम अफर हादीसे बल्लायमू अल्लहे लुमिनू আল্লাহর কসম ও ব্যক্তি পূর্ণ ইমানদার নয় আল্লাহর কসম ও ব্যক্তি পূর্ণ ইমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তি পূর্ণ ইমানদার নয় সাহেবগঞ্জ জিজ্ঞেস করেন ইয়ারসুল আল্লাহ সাল্লা ব্যক্তি পূর্ণ ইমানদার নয় আল্লাহ নবী বললেন ম্যান বা যে পেট ভরে খেলো ও যা রুহু জায় উনিন্দা জামবিহি তার পাশে তার প্রতিবেশী না খেয়ে রইল প্রতিবেশীর প্রতি খেয়াল রাখতে হবে প্রতিবেশী না খেয়ে থাকলে তাদেরকে খাদ্য খিলাতে হবে এ কথা ইসলামী শরীয়ত আমাদেরকে বলেছে শুধু তাই নয় নাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন সুলমান কাতা আকা ওয়াফু আম্মান জালাম যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও সুপ্রিয় দর্শক মণ্ডলী কিছুক্ষণের মধ্যে আবার আপনাদের সামনে ফিরে আসছি ইনশাআল্লাহ দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করিয়েছে না হওয়া বেশি খরচ না করে তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথায় চলে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 সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 কোরআন একটা বিশ্ব্রন্থায় এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ রাখবেনি। কোরআন শুধুমাত্র সম্পদ নয় श्रोता मंडल आलोचना करते समय सब मानुष के समान करते मानुष के समान दी समाज अचल हो जाए क्यों छोटे क्यों बड़े एक जन आकजे सहयोगता नहीं आल्ला रब्बुल आलमीनर मानुष्य श्रेणीबिन्यस कर महान उद्देश्य जेटा इतिपूर्वे शुने पक सुर जुखरुफर ओ आये मध्य बोले चन, বেহম ফিল হয়িদিয়ায় ফধহুম ফরিদুহ সুখ্রিয় ওরম তু রিক খুম আহমিম রহমত র ওরা কি তোমার রবের রহমতকে বন্টন করে নিতে চায় ওরা কি ভাগ করে নিতে চায় অথচ আমি তাদেরকে তাদের জীবন জীবিকাকে দুনিয়া বিজেন্দেগিতে বন্টন করে দিয়েছি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 তোমাদের মধ্যে কী আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিতে পারে আল্লাহ রাবুল আলমিন নিজে দান করেছে। নিজে আবার কর্জে হাসানা চাচ্ছেন অর্থাৎ আল্লাহর বান্দাকে দিলেই আল্লাহ আল্লাপাককে কর্জে হাসানা দেওয়া হয় নাবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক তার বান্দাকে জিজ্ঞেস করেন বান্দা আমি অসুস্থ ছিলাম আমার সেবা শুশ্রূষা তোমরা করনি আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে তোরা খানা খাওয়াও নেই বান্দা তো হয়রান হয়ে যাবে হে রাজাদিরাজ শাহেনশাহ তুমি কুলকায়নাতের মালিক তুমি আবার অসুস্থ থাকলে কখন আর তুমি অনাহারে থাকলে কখন আল্লাহ রাবুল আলমিন বলবেন যে তোমার বাড়ির পাশে ভোখা লোক ক্ষুধায় ছিল। অসহায় অবস্থায় রোগাক্রান্ত ছিল পরনের বস্ত্রবিহীন বি বস্ত্র মানুষ বহু নিদারুণ কষ্টভোগ করে দুনিয়ায় চলেছে তুমি যদি তাদেরকে দিতে তাহলে আমাকেই দেওয়া হতো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ অফর হাদিসে বলেন অল্লা হেলা ইউমেনু অল্লাহ হেলা ইউ উম অল্লা হেলা ইয়ু উমেনু আল্লাহর কসম ও ব্যক্তি পূর্ণ ইমানদার নয় আল্লাহর কসম ও ব্যক্তি পূর্ণ ইমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তি পূর্ণ ইমানদার নয় সাহেব একরমগঞ্জ জিজ্ঞেস করেন ইয়ার রসুল আল্লাহ সাল্লাহ আলি কোন ব্যক্তি পূর্ণ ইমানদার নয়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 যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও মরমী কবি যথার্থই বলেছেন আমার এ ঘর ভাঙিয়াছে আছে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মোরে করেছে পর যে মোরে করিল পথের বিভাগি আমি পথে পথে কাঁদি তার লাগি দীঘল রাত্রি তার তরে জাগি ঘুম যে দিয়েছে মোর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মনে করেছে পর মানুষ মানুষের প্রতি সহনশীল হবে মানুষ মানুষের প্রতি স্নেহবাৎসল হবে এই জাকাতের মাধ্যমে মানুষকে পাক এই শিক্ষা দিয়েছেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে আবদুল্লাবিন সালাম রাজিয়াল্লাহ তালহু ইহুদিদের বড়ো পণ্ডিত তখন ইসলাম গ্রহণ করেননি তিনি আসলেন আল্লাহর নবীকে দেখার জন্য নাবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের মুখনি সৃত অমীয় বাণী তিনি শ্রবণ করলেন আল্লাহনবী বলছিলেন সেই সময় সালাম আফসুসালাম ওয়মুত্তম ওয়াসিলাম ওসলু বিল্লাই আফসুসালাম তোমরা সালাম প্রচলন করো সালাম ছড়িয়ে দাও অন্য আরেক বর্ণনে যাকে চেনো তাকেও সালাম দাও যাকে চেনো না তাকেও সালাম দাও আল্লাহ নবী সালাম ছড়িয়ে দিতে বললেন আফসু সালাম সালাম ছড়িয়ে দাও সালাম মানে শান্তি আসসালাম আলাইকুম ওয় রাহমতুল্লাহ ও বারাকাতু আপনার উপরে আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক এই যে শান্তির বারতা নিয়ে আসলো যে দেশে অশান্তি চলছে মারামারি কাটাকাটি খুন খারাপি লুটতরাজ হিংসা জিহাংসা যেই সমাজে চলছে সেই সমাজের মধ্যে নাবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি হাসাল্লাম শান্তির বাণী শোনালেন শান্তির বাণী শুনে প্রথম কথাই বললেন সালাম তারপরে বললেন ও আত এম্তম খাদ্য খিলাও ওসিলুল আরহাম এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো ওসাল্লু বিল্লাইলি ও সুনিয়াম রাত্রিযোগে সালা তাদাই করো মানুষ যখন ঘুমিয়ে থাকে ও আত এম্তাম खाद्य खाइए दाओ आज के दुख जनक हल सत्य अन इसलामिक एनजीओ इहुदीन असारा ता मुसलिम जति के खाद्य खावान मध्यमे सेवार नामे ते धर्मान्तरित करूँ ए रकम कोची नहीं जि यथाथे जमा जाए सामाजिक भावे राष्ट्रीय जकत के बंटन करा লক্ষ লক্ষ কোটি টাকার জাকাত জমা হবে দারিদ্র বিমোচন হবে অভাবী মানুষ দুনিয়া আর থাকবে না আল্লাহনবী বলেন কিয়ামতের আগে যখন ইসলাম কায়েম হবে ইসা রুহুল্লাহ আলিহি সালাম দুনিয়া আসবেন সেই সময় জাকাত নেওয়ার লোক থাকবে না অমর বিন আব্দুল আজিজ রাহমাল রহমাতান্ন ওয়াসিয়ান তার জামানায় জাকাত নেওয়ার মতো লোক ছিল না ইসলামী বিধান যদি আমরা চালু করতে পারি ইসলামী নিয়ম নীতি অনুযায়ী সমাজে যদি আমরা জাকাত প্রদান করতে পারি তাম বিশ্বে মানুষ শান্তির সাথেই তারা বসবাস করবে জাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত যেই এবাদত থেকে আমরা অনেক দূরে সরে চলেছি যাদের উপরে জাকাত ফরজ হয়নি তারাও কিছু সাদাকা এবং কিছু দান খায়রাত করবে তাদের জন্য ফরজ দান নয় তারপরেও তারা দান করবে আল্লাহ পাক বলেন ওয়াল্লা দিনি আমলহিম হাকুমা আলুম লিসা ইলিওয়াল মাহরুম বঞ্চিত এবং জাসনাকারীদের জন্য যাদের মালের একটি অংশ রয়েছে পাক বলেন অমিম্মা রাজাক না হুম ইউনফিকুন যারা আমার দেওয়া রুজি থেকে খরচ করে আল্লাহর রব্বুল আলমিন মাল দিয়েছেন আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে ব্যয় করতে হবে আল্লাহর পথে দান করতে হবে মাল তো আমরা নিয়ে আসি নি এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মালের মালিক বানিয়েছেন আমাদের আশেপাশের অভাগা মানুষগুলির প্রতি একটু খেয়াল রাখলে দুনিয়া ও আখেরাতের কল্যাণ হবে সুখী সমৃদ্ধ সমাজ গড়া সহজ হবে আমরা জাকাতের মাধ্যমে আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তুলি জাকাত সম্পর্কে জাতিকে সাজাক করার জন্য বহুল প্রচার করি আল্লাহ আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহা তিল্লাহ ইংতা আস্তক ফ্রত বিল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 যাদের শাসনের ডা বেজেছে দুনিয়ার গলি গলি তারা গড়তে দেখুন খোলাফায় রাশেদিন শুধু পিস টিভি বাংলায় কেন তাদেরকে ইসলামের খাটি প্রতিনিধি বলা যায় খোলাফায় রাশেদিন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর দেড় বাংলাদেশে নবীদের কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে বিশ বাংলায়